সমিল্ রহ মহি উবিলি আদৌ ল বসমনি ও সুবহ নী كتاب الله دستورى وخير الخلق أسوتنا بسنته الجبى نورى بهدي الحق أرشدنا كتاب الله دستورى وخير الخلق أسوتنا بسنته الجبى نورى بهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسم نجين جنى النوري نهدي الحق ارشدنا لازمتم حافظنا القران فاذكروا الله يسعدنا عرفنا بكل فن وتجمعنا محبتنا السلام عليكم ورحمة الله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 খবর রাখেন এবং সবকিছুই তার পরিবেশ রয়েছে সবকিছুকে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ করেন এবং সবকিছুর হায়াতম সৃষ্টির সবকিছুর মালিক সালাত রসুল্লাহ সাল্লামের পর যিনি এক দাসীর ইমানের পরীক্ষা করেছিলেন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 দ্বিতীয় প্রশ্ন করেছিলেন অমানা বা সেই দাসির মালিক মালিককে মনিবকে বলেছিলেন সেই সময় যে মনিব চাইছিল ওই মেয়েটিকে স্বাধীন করতে আফা মেনাহা एम एटी के स्वाधीन दी हम ईमानदार सूतरा स्वाधीन कर फजिलता गुरुत आदि ममिन ना तरह व्यक्ति के नारी पुरुष के दासमुक्त कर फजिलत रही है आज के विषय वस्तु हम आल्लाब से समन्नत সমস্ত শিশু জগতের ঊর্ধ্ব এই বিষয়টি আকিদা ওয়াসে তিনবার করে এসেছে একবার সাতটি আয়াতের আকিদা ওয়াসেয়ার যে সারহা বা ভাষ্য আল্লামা শেখ সাল ফৌজাল তার নিরানব্বই পৃষ্ঠায় রয়েছে আর তারপরে রসুর তিনটি হাদিস एक बार जेटाब तेताल रही आलोचना तीनी तार में। ते पेश कर वे शार भाषे तेष्टि पृष्ठ तीन जैसे रही तीन टलोचना ती আমাদের আখিদা যে ধারাবাহিক দর্শক আলোচনা চলছে তার বাইশটি পর্ব অলরেডি হয়ে গেছে তাই না আজকে তেইশতম পর্ব আজকে নতুন একটি আলোচনা যেটা এই সম্পর্কে রয়েছে সেটা আগামী সপ্তাহ হবে আজকে হবে এই বিষয়টি যে বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে জনগণ দূরের কথা আলেম সমাজের মধ্যে ভ্রান ভ্রান্তি রয়েছে दलाल गुमराह रही साधारण आलेम समाज नोप आलेम विभ्रांति जर नाम जर लिखते बस किस भलो विषय थ তাদের যে বড় বড় আকিদার আড়ালে চলে গেছে বাতিলটাকে ভুলটাকে ভুলটাকে সহি বাতিল কি হক হ্যাঁ মিথ্যা কে সত্য মনে করা হচ্ছে সুতরাং এসব ভ্রান্ত আকিদার থেকে সতর্ক করা ফরজ फसिर थे से मोफाई तफसर क्षेत्र मानसाहित कर विभ्रांति कारण নিজেই যে আছে ইসলাম যার ফলে বলে যে আপনার অমুক তফসির এসে বলে সেই তফসিরে এই ধরনের মারাত্মক মাসাইল নাই না করব না করব না হাত কোথায় বাঁধবো এগুলি মাসলা নয় এগুলি সন্ন্যার মাসলা। বরং আঁকি সমস্যা একেবারে কোরআন এবং সন্না বিরোধী আঁকি দেবে সাহাবাইকে রাম তাবেন আরবা এবং এটাই তো ঠিক এটাই তো ঠিক আলের জন্য দিক বলা যায় কেউ বললো আল্লাহ সর্বতরে বিরাজমান কেউ বললো আল্লাহ কলবে কলবে হ্যাঁ যত কলব তত আল্লাহ যত কল্লা তু আল্লাহ হ্যাঁ গুমরাহির মধ্যে অন্ধকারে থেকে মরে যাবে আর না যাত বড় মুশকিল হয়ে যাবে আসুন আপনাদেরকে প্রথম আখিরা আওয়াজিয়া থেকে শোনাই পৃষ্ঠা নম্বর নিরানব্বই समुन्नत प्रमाण मान अल्लाम পুরা দর্শ করবো না কারণ পুরা দর্শ হয়ে আছে সাতটি আয়তের ব্যাখ্যা এবং কি বলতে চাই সব বলা আছে পর্বটা এগারো নম্বর একাদশ পর্ব এগারো নম্বর পর্ব বিস্তারিত আলোচনা আছে আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন আর এই সাতটি আয়াতের একটি আয়াত সুরে আরাফে প্রথম সুরে আরফের আয়ত নম্বর তারপরে সুরায় সুরাই সজদার সজদা বলছেন যেটাকে সুরাই সজদা বলা হয় সেটাকে আলিফুল সজদা বলেছেন সুরায় সাজার আয়াত নম্বর হচ্ছে চার তারপরে সূরা আহাদ আয়াত হচ্ছে এইখানে ইস্তাওয়া শব্দটি এসছে ইসতেওয়ার অর্থ সম্পর্কে মানা সম্পর্কে আরবি ভাষাতে এর অর্থ কি হয় অ্যারাবিক টু অ্যারাবিক ইস্তা আরবি শব্দ এর আরবিতে কি কি অর্থ হইতে পারে चड़ा वस्ता সময়ীল হওয়া অস্তাকার মানে কোথাও স্থান গ্রহণ করা অর্থের চারিদিকেই ঘুরছে কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষ বা ওলামাই সির ইস্তা শব্দে যা এই আয়াতের কারিমা গুলিতে বর্ণিত হয়েছে আর এক বিদায় কলবে কল আল্লাহর আরো আরে মমিনের কলবই তো আল্লাহর আরোস তাহলে তো আবার ফিরে চল আসলে আরো সব জায়গায় সবার ভিতরে আপনার ভিতরে আছে তাই না কাফের ভিতরে আছে ওরও কল আছে আমি এই লোকটাকে চেষ্টা করেছিলাম দোষের কথা করল আল্লাহকে নিয়ত তো আল্লাহকে চেষ্টা করবো হ্যাঁ এই আকিদে তো হিন্দু ধর্মের যে আমরা মূর্তি সবকিছুতেই বিরাজমান তো মূর্তিতে ওপরও আল্লাহ আছে हादी गा तेताल नम्बर खे तीन हादी आता देख বলছেন এটা আমাদের আলোচনার সতেরোতম পর্ব ছিল অধ্যায় কায়ম করছেন আল্লাহ রবীন্দিনের সৃষ্টির উর্ধ্বে হওয়া এবং তার আরো সে থাকা সৃষ্টির উর্ধে আছেন আল্লাহ আলম আছেন। তারপরে তখন একটি দোয়া নিয়ে অসুস্থ ব্যক্তির আহ ঝাড়ফুকের ক্ষেত্রে দরাবোনি ফিসামাই আমাদের কোথায় আকাশ মানে আকাশের ওপরে আলাসমাই এই বলে হাদিস তারপরে দ্বিতীয় কাউকে বেশি দিলেন কাউকে কম দিলেন সেইসব বলেছিলেন আক্ষেপ করে আল্লা সময় আমাকে তোমরা আমানস্ত মনে করতে পারলেন যুগের ওই জাদুঘরদেরকে যে ফের করেছিল শুলে চড়িয়েছিল তো সেখানে কি রয়েছে ওলা ওসালি তোমাদেরকে খেজুর গাছে ফি আছে ওখানে খেজুর গাছে কি করব। মানে শুলে চড়াবো তো খেজুর গাছে তৃতীয় হাদিস ছিল ওই যে দাসির হাদিস পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদিস तीन उपुक्त होती है जेगोबा देखो इम्ला एक सौ तेस তিনি বলছেন এটা আমাদের একুশতম পর্ব গত সপ্তাহের আগের সপ্তাহের আলোচনাতে ছিল অজুবুল ইমানে আল্লাহর আর সমুন্নত হওয়ার উপর ইমান রাখা ফরোজ আল্লাহি এবং তিনি তার সৃষ্টির উর্ধে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি আমরা হ্যাঁ আরস কুরসিও আল্লাহর সৃষ্টি ঠিক না তা আল্লাহ আরো কুসির সাঁত আসমানের সবকিছু উর্ধে মানে সৃষ্টির কোথাও ভিতরে না যে আল্লাহ রাখার যে আল্লাহ কোন সৃষ্টি আছে না আল্লাহ সমস্ত সৃষ্টি উর্ধে मर्मेज आयात दल रहा आल्ला क्षेत्र उपयोगी आल्ला क्षेत्र क्वंद नहीं द्वंद होते सृष्टि डूबे जार मगज आल्ला प्रथम तुलना तो इतना कारो साथ चलबा আল্লাহর সামনে আল্লাহ খুব সৃষ্টি সেই সম্পর্কে যদি বললাম চাঁদ আমার সামনে এইখানে থাকলে আপনার সাথে চাঁদ আপনার সামনে বলছে আমার সাথে দেশে বাংলাদেশে গেলো আমার সাথে অস্ট্রেলিয়া গেলো আমার সাথে আমেরিকা কানাডা গেল আমার সাথে কিন্তু জগৎকে পর্যবেক্ষণ করছেন মোহিমেন আলিহিম এবং তার আধিপত্য समस्त सृष्टि विस्तारित आलोचना तो आल्लाब आलम सम्पर्क आल्लाबुल आलमीन आरोप कथा एक बला है कमस्त सृष्टिर মানে জমিনের আর আসমানের সাত আসমানের অর্ধে আ তারপরে আমিনুলকে রয়েছে তোমরা কি নির্ভীক ভয় করোনা সেই সত্তা সেই জাতি পাক কে যিনি আকাশের মানফিসায় যিনি আকাশের ওপরে রয়েছে। प्रायता आलोचनापूर्ण विषय आगमन आल्लासबर मठे कैम दिन विचार दिवस मानव जरूर जिन जर हिसार जो विचार की करब्त সাহাবাই কেরামা থেকে নিয়েছেন তিনরা সাহবাই থেকে নিয়েছেন তাবা তাব থেকে নিয়েছেন মালিক আহমদ আর মহাদ্রিসামি মুসলিম সমস্ত আইন এই আকিদের উপর এই যুগ যুগ ধরে ছিল তারপরে আষাঢ় মতবাদ আর এই মাতরিদি মতবাদ আর এই রকম گری درشن میلا گمراہی متباد کر আল্লাহ সুহান আগমনের আলোচনা আলোচনা সৃষ্টি জগতের মাঝে আলামাই আলী কবি আলী যেমনটা আল্লাহর জন্য উপযোগী হইতে পারে আশা তার আশাটা আমাদের আশার মতো না তার আগমনটা घरे नाइ तो आल्लाशा ना ना उपयोगी आशा और जावा माना कि बुझी जोन चले जा आलोचना चले जाब तेयर गुली सब खाली हल्ट खाली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 এখানে তিনটি ২১০ কি এই অপেক্ষায় রয়েছে যে অতদিন সংশোধন করবে না যতদিন এই অবস্থা না হবে যে তাদের কাছে আল্লাহ আগমন করুমাল সেই দিনের অপেক্ষা আছো সেই দিন হুশ হবে না এখন হুশ হবে আল্লাহ এখানে তাদের কাছে আল্লাহ আসবেন আল্লাহর আগমনের কথা না শোনা সুরাবাক্তারাই দ্বিতীয় আয়াত হচ্ছে বলছেন যে তারা কি অপেক্ষায় রয়েছে তাদের কাছে আগমন করুকা অথবা হে নবী তোমার রব আসুক शेष आय्क ये तो गलतिया रब्बका तुम्हार रब आगम तरह आल्लागमन ঠিক নাই। ঘটবে না হবে না আর আমাদের হিসাব হবে না জবাব দিতে হবে না এ যা দুঃখা যখন জমিনকে চূর্ণ বিচ্ছন্ন করে দেখা গেল আর এবং তোমার রব যা মানে আগমন করবেন আতায় মানে আতায়াতি মানে আসা আর যা যাও মানে আর তোমার রব আসবেন ওয়াল মালাকু আর ফেরিস্তা আসবেন সফা সফা সারিবদ্ধভাবে আল্লাহ রব যখন আগমন করবেন বিচার দিবস বিচার করার জন্য তখন অসংখ্য ফেরিস্তা অসংখ্য ফেরিস্তা যদি লাখ লাখ বলি ভুল হবে কোটি কোটি বলি তো ভুল হবে কারণ তাদের সংখ্যা তো ফেরেজ তারা সারিবদ্ধ হবে আসবে এসে হাজির হবে আল্লাহ রব আলমীর সামনে এ তিনটি আর প্রমাণ করলো আল্লাহর আগমন আশা ওয়াল ইতিয়ান আগমন হ্যাঁ প্রমাণিত বা সাবস্ত কেমতের দিনে কিরকম আল্লাহর রহমত আসবে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 তার ছাত্র ইবিনুল কাইম সুবাহ এ সম্পর্কে আলোচনা করেছেন যা আর বেশি আলোচনা যাচ্ছে না কারণ समस्त जमीन आसमान सात आसमान द्वित आसबें कचार कर हिसाब ने अमल हासुर জন্য যেমনটা উপযুক্ত হয় এই বিষয়গুলি এখন একটি শোনাবো যে সম্পর্কে বিভ্রান্ত করে থাকে আর একটা হচ্ছে অনেকে বলে থাকেন ওয়াইজ বক্তারা এই তফসির দশা দেখেন তফসির আকৃগত আছে তফসিরে আয়াত নম্বর ষোলোতে কি আছে পড়লাম আয়াতি আমিন তোমরা তোমরাকে নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে সেই আল্লাহ কে বলি রয়েছেন নিশ্চিন্ন করে দিতে পারেন তোমার একটু ভয় করো না এই জমিনে তোমার পাপ করছো পাপে ডুবে আছো এই হচ্ছে আয়াত এই আয়াতের তির করতে গিয়ে আর তিনি যা আমল নিয়ে চলে গেছেন নেক আমল কবুল করেন আর ভুল আল্লাহ মাফ করে দেন কারণ ইচ্ছা করে উনি ভুল করেন উনি হ্যাঁ ভুলের শিকার মানুষ ভুলের ঊর্ধে না কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে মাসি মাসলাম ভুল নয় আকি দে তারপরেও বলবো যে তিনি একজন মুসলিম এবং দিনের অনেক খেদমত করেছেন কিন্তু ভুল সেই জন্য সতর্ক করা ফরজ আর আপনাদের ফিরে আসা ফরজ যেখানে ফেকি মাসলাতেও যদি হক স্পষ্ট হয়ে যায় ফিরে আসা ফরজ তারপরে বলবেন যে একটা সন্ন্যতিন কিন্তু এটা সুন্নতি ছুটা ছুটির ব্যাপার সবার নয় যে একটা সুন্নতি না হয় ছুটেছে এই না সুন্নত বিষয় নয় সুতরাং একটু ঠান্ডা চেষ্টা করেন যে এই ভুলগুলি কত বড় ভুল আর এগুলি থেকে ফিরে আসা কত বড় নম্বর ২৫ আমি আপনাদেরকে শোনাব উর্দু তফসির কারণ বাংলা তফসির আমার কাছে সবগুলি নাই যদি এক দুটো তো ফিমল কোরআন ছিল কিন্তু উর্দুগুলি সবগুলি আলহামদুলিল্লাহ এক ভাই জল্লা খায় তার কাছে ছিল সবগুলি দিয়ে গেছেন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 लम्बा एक नोट करते उर्दू थे पढ़े शुना तर्जमा दीब उर्दू थे पढ़ाते एक फायदा आज उर्दू हमिजिन कितब मौलाना मदूद बोझा गया निर्भीक भाई सत्ता के जेनेकाशन शुन उ পৌঁছে মত হ্যাঁ खुदा আসমান বল্কি ফারমাই গিয়ে ইনসান ফিত্র তোর পরিক কারণ নিরানব্বই টি নামের কোন একটি হুজুর বিদায় আলেম আর কোরআন অনুসারে আলেমের মাঝে এটা একটা পার্থক্য যে আমরা জীবনেও খোদা না খোদা হাফেজ না কি বলবো আল্লাহ হাফেজ কোরআনে কিনে খোদা হাফেজ আছে না আল্লাহ হাফেজ আছে ছেলেদের খোদা হবে আল্লাহ বলতে কষ্ট লাগছে নাকি নাকি বোধব্যস কেন আপনাদের জি হ্যাঁ তারপরে বিদায়ের সময় সন্নতি দোয়া এটা আল্লাহ ভাই সন্নতি দোয়া হচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু সন্ন্যদির দা মুখস্ত করলাম না আজ সারা জীবন শুধু আল্লাহ হাফেজ আল্লাহ করলাম এটা একটা প্রশ্ন চিহ্ন বোঝা গেছে না আপত্তি তো বলছেন যে কেন আল্লাহ আসমানের কথা বলা হইলেন মানুষ যখন প্রাকৃতিক ভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তুই আসমান কি তার আল্লাহ দিকে তাকায় প্রাকৃতিক ভাবে তাকায় সেই জন্য আল্লাহ বলেছেন দেখেন কোন ভুল ভাই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 কিভাবে দিলেন গোলমাল করে তাই না কিন্তু এই গোলমালগুলি কি সাধারণ মানুষ বুঝবে তফসির পড়তে বলছেন ভুল তফসির দোয়া মানতা হয় তো আসমানকে তার হাত উঠাত দোয়া চাই দিকে হাত উঠাই আকাশের দিকে মায়ুসমান ফরিয়া আল্লাহ ফরিয়া নাগহানি বলা আপাতব আসলে তো কহতা উপর সে নাজিল যদি বা তাহলে আমার ওপর ওপর থেকে কি হয়েছে বলে না এই জন্য বলেছে আল্লাহ আসলে ওপরে কিন্তু যে মানুষের প্রকৃতিটা এটা রাখা আছে সেই জন্য বলা হয়েছে এই আয়াতে আল্লাহ তালা কি ভেজি হয়ে কিতাব কো কতুবে আসমানি কিতাব আসমানি কিতাবানি আল্লাহ তেজি হয়ে কিতাব সামাবি কতুবে আসমানি কাহা যাত আসমানি কিতাব বলা হয় কিন্তু আল্লাহ যে ওপরে আছেন আর নাজেল করেছেন আসমানি কিতাব ওইটা রাজি এই ব্যাখ্যা মন্ত্রাজি না এক মোমিন গোলাম আজাদ লি আজাদ সকুর হজুরম লি ঐসমানা করিয়া এটা স্পষ্ট দৌড়ি আল্লাহ তারপরে মানতে আছেন ইশারা ঈশা করলে তার প্রকৃতি আছে আল্লাহ আল্লাহ আশ্চর্য তাহলে কি করলেন আল্লাহ আসমানের উপরে থাকা আর আল্লাহর আড়সে থাকা এই বিষয়গুলিকে তিনি কি করলেন এখানে ওড়িয়ে দিলেন ওড়িয়ে দিলেন জি হ্যাঁ আর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 এই সব বিদ্যাতি কিতাব পড়ায় সময় নষ্ট করবেন না এটা ভালো আলমদের পড়ার জন্য অথবা কারো সন্দেহ আল্লাহ রানায়ুহ এলইানা এবং রুহ মানে জিবরাইল আলী ইসলাম তার দিকে আরোহণ করে চড়ে কার দিকে আল্লাহর দিকে ঠিক না আল্লাহর দিকে চড়ে মানে আল্লাহ তাহলে উপরে আছে এই যে এইটার ও অপব্যাখ্যা করছেন মৌদুদী টিকা নম্বর চারে বলছেন এই সুরার সি যে আল্লাহ তালা কে বারে মে ইয়ে তসুর নহা যা সকি খাস মকাম আল্লাহ সম্পর্কে এই ধারণা করাই যাবে না যে ধারণা করা যাবে না কেউ কেকি জাত জামান ও মাকান্তে কয়ুল মোনাজ্জা হে আল্লাহর সত্তা কাল এবং স্থান থেকে পবিত্র কাল এবং স্থান থেকে बुल आलम आसमान थार विषय कर आल्ला रबुल आलमी क्षेत्र बला जाए कि आलोचना कर लो بائیش ای آیت آیت نمبر بائیش ای نمبر بائش تائی আসল শব্দ করান হচ্ছে যা পোকা মানে তোমার শুনে ওনার অবব্যাখ্যা জাহির হালা কি এক জায়গা দূসী জায়গা মুখ সবাল পায় আল্লাহ এক জায়গা থেকে আরেক এক জায়গা আসবেন এটা প্রশ্নই উঠে না আবার মুহ এক জগ থেকে আর এক জায়গা আসবেন এই প্রশ্নই কিনা অস্বীকার আল্লাহ হবে যে একটা দৃষ্টান্ত পেশ করেছেন আল্লাহ আসবেন এমন না আল্লাহ কি করেছেন একটা বিশাল বা দৃষ্টান্ত উপম পেশ করেছেন কিসের ইয়ে তসানা মকসুদ ہے যেটা দিয়ে এই ধারণা দিতে চাওয়া হয়েছে সুলতানি ও কাহি আসে হল আলমিনের ক্ষমতা এবং তার সার্বভৌমত্ব আর তার আধিপত্য এর যে প্রভাব আসার এইভাবে প্রকাশ পাবে যে আল্লাহ আসর মাঠে এসে জেসে দুনিয়া কেমন ভাই বাদশাহ তাম লো আর সলতনত কি আহ বাদশাহ নারী হতা কি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্র নায় আশা আর তিন আশেপাশে কিন্তু হাজার সে हालका तुलना मूल क्या स्वयं राजा बादशाह स्वयं राष्ट्रपति प्रधानमंत्री की प्रभाव रहीना अनुष्ठान आई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 অনুষ্ঠানের অবস্থা কেমন থাকে হ্যাঁ অধিবেশন অবস্থা কেমন থাকে এইটা বুঝতে চাইছে তা কি বলতে চাইছেন যে আল্লাহ রবুল আলমিন কেমন দিনে আসবেন আল্লাহ বলছেন যে আরবা বলছে নিঃসন্দেহ তার কাছে মোটেই ছিল না যার ফলে এইরকম অপব্যাখ্যার শিকার হয়েছেন আর বিভ্রান্তিক শিকার হয়েছেন রহম্লা মানুষের কাছে পেশ করার জন্য জানো হ্যাঁ জানো মৌলানা মৌদুদি আল্লামা মৌদুদি আরো কি হেমুদি আর কত কি কত বড় মানুষ सभ्य भाषाई लोकर की मिथ्या कत मिथ्या द्वारा देखें मतलब এক খেদমত ভালো খেদমত হয়েছে আর মন্দ হয়েছে এই দুটো আল্লাহ আমার বাকি কিতাব থেকে যখন আলোচনা হবে তখন শোনাই চলবে আরেকটি বিষয় এই তফসির তাস্তিরে ছয় খন্ড এই আছে যেমন যেমন তফসির জি হ্যাঁ কিন্তু আখি দেখ বলছেন তিনি আল্লাহ রি বলেছেন কানা আফ দলে দলে একটা দুটা করে লুকিয়ে লুকিয়ে না দলে দলে হাজারে হাজার আসার ইসলামে প্রবেশ করছে তখন জানবে হে নবী তোমার কাজ এখন কমপ্লিট হয়েছে যে ডিউটির জন্য তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দিনে দাওয়াতের জন্য এখন কি করতে হবে এখন তোমার দুনিয়ার যখন কাজ শেষ হয়ে যে হয়েছে বার্ধক্য চলে আসছে তোমার প্রতিপালকের ও সংস বি জড়িত মানে সুহান আর তার কাছে ক্ষমা প্রার্থনা করু আল্লা চাও আল্লাহ অধিকার আছে কি যে কোনো মানুষকে যেমন আমাদেরকে আল্লাহর হুকুম করার অধিকার আছে আমরা আল্লাহর বান্দা রবাক রবের কাছে আল্লাহ রব অধিকার আছে না নেই কারণ তারাও আম্বের রসুল আল্লাহর ঠিক না আব্দুল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহম হে আল্লাহ অবহাম দেখবানা দেখা তোমার প্রশংসা আর আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও যে ক্ষমা চাইতে হবে শুধু ভুল করলি ক্ষমা চাইতে হবে না এমনিও ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে শুধু গোনা মাফ হয় না আর কিছু হয় ক্ষমা চাইলে কারো গোনা থাকলে গোনা মাফ হয় গোনা না থাকলে গোনা মোচন হয় আর নেকি বৃদ্ধি পায় আর কি হয় মার্যাদা উঁচা হয় এখন আল্লাহ রবি মোহাম্মদ খিদমত কি ভুল চুক ইসে চশমকুষি আর দরগুজার ফমাই বলছেন কাঁধে বা তোমার উপর ন্যাস্ত করে চালা লাগে কি খিদমত কি খেদমত অনুযায়ী এলে কি রব রবের পক্ষ থেকে যা নাজেল হচ্ছে কি করো ওহি দাও পৌঁছিয়ে হাদিস। আর কোন আসলো কোথায় সালামের জবাব চলে আসলো এসব জালিয়াতির কথা প্রচার করা এটা মানুষের মন গড়া আর ইসলামের তবলিগ হচ্ছে আর যদি বললেন তৈরি করেছে সেইটা তবলিগ করব। তাহলে সেই তবলিগটা ইলিয়াসীর ইসলামী তবলিগি যে তবলিগে এসে মানুষ বিরাত করছে আর অনেক কথাও কথা রয়েছে অন্ধ হয়ে পড়ছে আর সেটাই কত সবের আসায় আছে যেটা তাদের বিশ্ব ইজতেমা হয়ে গেছে একমাত্র আরাফা এই থেকে আল্লাহ মুসলিমদেরকে ফিরে আসার তো বলছিলাম যে মহুদি সাহেব কি বলছেন আল্লাহর কাছে দোয়াকর আল্লাহ বলছেন নবী মানে সেটা করতে গিয়ে তুমি যে ভুল ভ্রান্তি হয়েছে কোতাহি অথবা যেই কি হয়েছে ঘাটতি বা হয়ে গেছে হ্যাঁ चशम चशम के कर माने भूल चारम्म मान आ चक्षु चारम्म मान हम चक्षुषी मानीदा पुशीदा मान गोपन तो जेटा के बोला এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা দেখার পরে চোখ ফিরিয়ে নেওয়া চোখ ফিরিয়ে নেওয়া দেখছেন যে আপনার বাচ্চা একটা ছেলে করছে তারপর দুষ্টা মানুষ দেখবো না দেখলেও লজ্জা পাবে বা ভয় পাবে অথবা আপনার একজন দেখছেন যে কোনো ওয়ার্কার এমন কাজ করছে যেটা উল্টা কাজ আর আপনি দেখে ফেলেছেন যে এটা ভুল করেছে যদি আমি এখনই ওর দিকে ভালো করে দেখি তো ওর পাল্পিটিশন তো শুরু হয়ে যাবে তখন করে কি যারা উদাহরণের মালিক তারা কি করে হ্যাঁ উপেক্ষা করে ও দেখেও যেন না দেখার ভান করে যে আমি যে দায়িত্ব পেয়েছি আল্লাহ তুমি যে দায়িত্ব দিয়েছে এই দিয়েছ এই দায়িত্ব পালনে গিয়ে যে ভুল মানে ভুল ভ্রান্তি হয়েছে অথবা কোথায় মানে যে ত্রুটি হয়েছে বা গাফিলতি হয়েছে এইগুলি থেকে আল্লাহ তুমি চাষম ফুসি করো আর না এই বিষয়টি এমন কর যে বিষয়টি দেবন্দি আলাম দেবন্দি আলামারাও দেবলিগিরা কৌমীরা काफे फटो मुस्लिम के तरदागत भूल थो अत काफे जत सही पार्बा न এটা হচ্ছে পার্থক্যদের সাথে আমাদের ক্ষেত্রে কি বনে করে। কাফের করে না তবে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার গুমরাহির শিকার এটা ঠিক পক্ষান্তরে দেবন্দী तो कथा बोलार उद्देश्य होमपी चरमपन्थी ना जी मानुष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 হ্যাঁ বেশ কিছু শর্ত রয়েছে কাউকে কাফের বলার জন্য নিজেই কাফে রয়ে গেলেন এর খবর নাই হ্যাঁ আল্লাহ রব যেন দান করেন এবং সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার তফিক দান করেন আর মধ্যম পন্থা হচ্ছে কোরআন সন্ন্যার দলিল চলা शेष करीब क्षमा चाहते क्या मौन त्रुटी घाटती भूल हो तथा बोल रहा दरकारा বলতেন যে কোন মানুষ যে কোনো মুসলিম যতই বড় হোক না কেন বা যে কোনও আমরা বান্দা হিসাবে সকলেই খুলাম আন্তর আল্লাহ সবাই আল্লাহর মুখাপেক্ষি সুতরাং আল্লাহ ফেরাতের মুখাপেক্ষি যেমন আমরা তেমন রসুল গন আল রব আলের সবাই মুখাপেক্ষী বলেছেন কালে তোমাদের কোন ব্যক্তি নিজের আমল দিয়ে ইমান দিয়ে জানাতে যেতে পারবে না সাহাবিরা জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ কি আপনিও আমার পাপ থেকে যে হেদায়ত হবে আপনিও নিজের আমল দিয়ে জানা যেতে পারবেন না আমি পারবো আর এমন কি আমিও নিজের আমল দিয়ে জানাতে যেতে পারবো না এবং অবশ্যই রহমত এবং মা ফিরাতে ঢেকেছেন তাই আল্লাহ সবচেয়ে উচ্চ মর্যাদার দিয়েছেন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 ঠিক বই রকম নবী করিম্লামের কি আল্লাহ ইস্তির করতে বলছেন এই মানে এই না যে নবী সাল সাল্লামের বল দুটি আমাকে দর্শাইতে হবে বা হইতে হবে না অবশ্যই না অবশ্যই না তো আল্লাহ রবেন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং যারা এখন বেঁচে আছেন আল্লাহ যেন তাদের ভুল থেকে বিভ্রান্তি থেকে দল থেকে ফিরে আসার তৌফিক দান করেন আর যারা হৃদয়তের উপর আছেন তাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন যে আল্লাহ মাকে আপনাকে হৃদায়ত দান করেছেন এবং এর উপর যেন আল্লাহ ইস্তি পারে যে কালকে কোন ফিতনার শিকার হয়ে যেতে পারে বহু মানুষ ভালো মানুষ গুমরা হয়ে যাচ্ছে সুতরাং কখন আপনি ভাববেন না পেয়ে গেছি তো অনেক বড় কাজ করে ফেলেছি হতে পারে যে আপনার নসিবে বিভ্রান্তি থাকতে পারে এই জন্য আপনি সময়। প্রতিষ্ঠিত রাখো এবং كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته